tv bangla manobota samadhan mu allah rabbi ashraqa সসালামালাইকুম রহমতুল আলহামদুলিল্লা রবিলাম ওসলা ও সালামল সঈদুলমরসরী নবীনা মোহামদি ওসহব আজমাইন র শহর সদরীসি আমি ওহলুলকদমিলিসফ কাহু কৌলী আম্মাবাদ ফুজবিল্লাহমিনা শৈতান উর রাজিম ইহাম হোসনাউলাইকা আনহা মুবায়দুন সম্মানিত ব্রাদারান ইসলাম আল্লাহ পাক রবুল্লা আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন সৎ কর্মশীলদেরকে উত্তম বদলা দিয়ে থাকেন আর অসৎদের জন্য আল্লাহ পাক তার আজাব শাস্তি তৈরি করে রেখেছেন সালাথ এবং সালাম নাজ হক নবী সাল আলহি সাল্লামের ওপর জিনি সৎ লোকদের ইমাম আজকে আমাদের তফসির হবে ईश्वर अम्बियार शेष अंशे महानाल्ला इरशाद कर आयत नम्बर एक शो एक सब नेक लोकर कथा जर सम्पर् आल्ला पकर फैसला जरा जहान्नमें सुरक्षित हुसना निश्चय ओ सब लोकर जर जनर भिद्धान अल हुसनार एक तफसर हे जान्न जान्नर फैसला आगे हुए गे तरा सत्कर्मशील सूतरा आल्ला रहमते আর তাদের আমলের মাধ্যমে আল্লাহর রহমতের তারা অধিকারী হবে তারা জান্নাতি হবে উলাইক আনহামুব আদুন তারা এই জাহান্নাম থেকে দূরে থাকবে তাদের যদি কেউ পূজো করেও থাকে তাদের কবরকে কেউ যদি সেচ করে থাকে কিন্তু তারা যেহেতু এই বাতিলের শিক্ষা দেয়নি সুতরাং তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ দূরে রাখবেন তারা জাহান নামের ক্ষীণতম শব্দও শুনবে না মাসতাহাত আর তাদের মন যা চাইবে তাতেই তারা চিরকাল অবস্থান করবে জান্নাতে। জান্নাতের নিয়াম ভোগ করবে লায়াসমুল ফাজাউল আকবর তাদেরকে মহাত্রাস কখনো চিন্তিত করবে না কেমতের দিনে যখন মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত তখন তাদের কোনো রকমের ভয় ভীতি থাকবে না বরং তারা নিরাপদ থাকবে অতাতালা কাহমুল মালায়িকা তাদের অভ্যর্থনা জানাবে ফেরিস্তারা এই বলে হাজা আয়া মকুমুল্লি কুন তুম যখন জান্নাতের ফায়সলা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত জান্নাত জাহানার ফায়সলা না হয়েছে নেক লোকেরাও ভয়ে ভীত থাকবে যেমন নবী সাল্লা সাল্লামের বহু হাদিস দ্বারা প্রমাণিত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এই জন্য আম্বিয়া রসুলগণ সাফাহাতের সাহস করবেন না সবাই অস্বীকার করবেন শেষখানে রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সকল মানুষ এসে দরখাস্ত করবে যে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন সাফাহাত করুন যাতে তাড়াতাড়ি আমাদের একটা ফয়েসালাম আল্লাহ পাক করেন এই বৃহৎ সাফাত সাফাতে অজমা একমাত্র রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে খাস যা করবেন আল্লাহ পাক বলছেন যে সেই দিন ফেরিস তারা বলবে হা যা মুম্লি কুমতুম তু আদুন এই তোমাদের সেই খুশির দিন যেই দিনের তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছিল। হয়েছিলামা কতাইজিল্লে লীল কৌতুব স্মরণ করো সে ক্যামতের দিনে আল্লাহ পাক যখন এরশাদ করেছেন যে নাতু ইসামা আমি আকাশকে ভাঁজ করে দেব গুটিয়ে দেব কাতাইয়ে সিজিল্লে লীল কতুব কিতাবপত্র কে যেমন গুটিয়ে রাখা হয় কামাবাদ আউ এরপরে আমি পুনরায় তোমাদেরকে সৃষ্টি করব যেমন প্রথমবার সৃষ্টি করেছি ওইভাবে প্রথমবার আল্লাহ ফাকাবুল আলমিন সৃষ্টি করেছেন নগ্ন অবস্থায় পায়ে জুতো স্যান্ডেল ছিল না খাতনা বিহীন নবীশ হাসান বলেছেন ইহসার কেয়ামাতে হফাতান ওরাতান গোল্লা ক্যামতের দিনে মানুষকে একত্রিত করা হবে এই হাসরের মাঠে ওফাতন ওরাতন খালি পায় বস্ত্রহীন গোরলান আর খাবিহীন তারপরে এই আয়াতনবাবিকে আমি সাল্লা সাল্লাম পাঠ করেছিলাম কামা বাদান আউ্য়াল খালকে নৈ যেইভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম সেই রকমই আমি পুনরায় সৃষ্টি করব। ওয়াদান আলে ইনা আমার এই প্রতিশ্রুতি রয়েছে ইন্না কন্যা ফায়লি নিশ্চয় আমি তা করব। মহান আল্লাহ এরশাদ করেছেন তারপরে যে পৃথিবীর আসল মালিক কারা যদি তারা এই শর্ত পূরণ করে দেখিয়ে দেয় ফিস ওয়ালাকাত কাতাবনা ফম্বাদিক্র আর নিশ্চয় আমি উপদেশের পরে আমি লিখে দিয়েছিলাম আন্নাল আর যে এই পৃথিবীর ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে মালিক হবে আমার সৎ কর্মশীল বান্দারা এই পৃথিবীর অধিপতি মালিক হবে নেতৃত্ব দেবে লোকেরা সত লোকেরা পাক এ কথা জাবুরে লিখেছেন জবুর বলতে হতে পারে দাউদ আলিহিসের কিতাব যা আল্লাহ তার উপর নাজল করেছিলেন আবার জাবুর মানে যে কোনো গ্রন্থ লিখনিকে বলা হয় যেমন আল্লাহাক বলেছেন বেলবাইয়ের নাতে অবুর জবুরের বহু বচন জবুর বলেছেন তাহলে আল্লাহাক রবুল্লা আলমিন উপদেশের সাথে সাথে এই কথাও লিখে দিয়েছেন প্রত্যেক যুগের আসমানি গ্রন্থে যে এই পৃথিবীর উত্তরাধিকারী হবে মালিক হবে সৎকর্মশীল লোকেরা ইন্নাফি হাজ আগানিক আবেদিন নিশ্চয়ই এই কিতাবে কোরআনে করিমে সম্বল রয়েছে পাথেও রয়েছে লকাউমিন আবেদিন এবাদতকারী লোকেদের জন্য যারা আল্লাহ পাখের অনগত এবাদতবন্দিগীকে স্বীকার করে তাদের জন্য এতে তাদের আহার রয়েছে ওমা আর সাল্লা কল্লা রহমতলিল আলমিন তারপরে আল্লাহ পাকুল্লা আলমিন নবী করিম সাল্লাকে সম্বোধন করে বলছেন হে নবী তোমাকে আমি পাঠিয়েছি একমাত্র বিশ্বজাহানের করুণা স্বরূপ রহমতস্বরূপ আল্লাহ পাকে কথা বলেননি যে মোহাম্মদ সাল্লামকে মুসলিমদের জন্য শুধু রহমত করে পাঠিয়েছেন এই কথা আল্লাহ বলেননি যে আল্লাহ মানবজাতির জন্য রহমত করে পাঠিয়েছেন বরং লীল আলমিন বিশ্বজগতে যত আল্লাহ পাকে সৃষ্টি রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম যেমন মুসলিমের জন্য রহমত করুণা তেমনই প্রত্যেক মানুষের জন্য যারা অবাধ্য তাদের জন্য তিনি রহমত স্বরূপ এসে যদিও তারা এই রহমতকে সাদরে গ্রহণ না করে হতভাগা হয়েছে এই এইরকমই আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি পশু পাখি জমিনে যা কিছু আছে সব কিছুর জন্য রাসুল্লাহ সাল্লামের আগমন হচ্ছে রহমত রাসুল্লাহ সাল্লাম যেই সত্য দিন নিয়ে এসেছেন তা যদি এই পৃথিবীতে বাস্তবায়িত করা হয় তাহলে পৃথিবীতে আল্লাহ পাকের দয়া নেমে আসবে তাতে থেকে উপকৃত হবে গাছপালা এই ভূমি আর সকলের জন্য পশু উঠ এসে অভিযোগ করছে মালিক সম্পর্কে কান্না করছে উঠ রসল্লা সাহেব বুঝতে পারলেন যে এই উঁটের মালিককে কে সেই এক যুবক বলল যে আনায়া রাসোল আল্লাহ আমি এই উঠের মালিক রাসোরম বললেন যে শাকা ইনাহাজ এই উঁট আমার কাছে সে কমপ্লেন করছে যে তোমার বিরুদ্ধে যে আন্না তুমি তাকে খুদার্ত রাখছ আর বেশি তার দ্বারা কাজ নিচ্ছ মারধর করছ সাবধান তুমি জবাবদেহি করতে হবে এই কাজ করবে না রাসোরাম একবার দেখলেন একটা পাখিকে যে সেই পাখি তার বাচ্চা কেউ ধরে নিয়েছে তখন পাখিটা চিৎকার করছে কে এই রকম অবস্থায় ফেলে দিয়েছে কে এর বাচ্চাকে ধরে নিয়ে গেছে রুদ্দুহা এলইয়া তার বাচ্চা ফিরিয়ে দাও রহমতুল্লাহ আলমীর বিশ্ব জাহানের জন্য রহমত এর বাস্তবায়ন করেছেন রাসৌরুল্লাহ সাল্লি আসাল্লাম আনা রহমতুল মুহুদা একটি হাদিসেরেছে যে নিশ্চয়ই আমি হচ্ছি এমন রহমত যা তোমাদেরকে উপ ঢৌকন হিসাবে আল্লাহ পেশ করেছেন আল্লাহর তোহফা মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন কুল হে নবী বলে নিশ্চয় আমার কাছে ওই করা হয়েছে আন্নামা এলাহ ওয়াহিদ যে তোমাদের এলাহ একমাত্র এক এলাহ এক মাবুদ ফাহালান মুসলিমুন তোমরা কি তা মানবে ফাইনতাওয়াল্লাহ তারা যদি ফিরে যায় ফাকুল বলে দাও আলা আজান তোমরাকে ভালো করে জানিয়ে দিচ্ছি যথাযথভাবে জানিয়ে দিচ্ছি ঘোষণা করে দিচ্ছি এই বিচার দিবস যেখানে জবাবদেহ সেটা কাছে আছে না দূরে আছে মাতু আদুন যার তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে এন্না হামারা মিনাল কৌল সে আল্লাহ নিশ্চয়ই যা প্রকাশ করা হয় কথা উচ্চ স্বরে বলা হয় তাও তোমরা লুকিয়ে রাখো গোপন করো তাও আল্লাহাকাল যে এই পৃথিবী পৃথিবীতে আল্লাপাক যা তোমাদেরকে দিয়েছেন তা তোমাদের জন্য ফিতনা পরীক্ষা স্বরূপ পরীক্ষা স্বরূপ যে সদ ব্যবহার করলেন না করলেন না এর মাধ্যমে এগুলিকে ভোগ করে এগুলি সৃষ্টিকর্তা যিনি তোমাদেরকে দান করেছেন তার সাথে তোমাদের সম্পর্ককে মজবুত করলে না করলে না মনে করলে যে আমার বিদ্যা বুদ্ধি দিয়ে সব পেয়েছি মাতাউন এলাহীন এবং এক নির্দিষ্ট সময়ের জন্য এগুলি ক্ষণিকের ভোগের সামগ্রী আল্লাফাক যা কিছু পৃথিবীতে দিয়েছেন এগুলি হচ্ছে ক্ষণিকের ভোগের সামগ্রী এবং এতে রয়েছে মানুষের জন্য পরীক্ষা আল্লাফাক রবুল্লাহ হায়াত মত এজন্য সৃষ্টি করেছেন যাতে করে আল্লাহ ফাকরবুল্লা আলীম পরীক্ষা করেন কালা তারপরে নবী কারিম সাল্লি হস্লাম বললেন আর এই দোয়া হচ্ছে প্রত্যেক মমিনের দোয়া রব্বে হকুম বিল হক হে প্রতিপালক তুমি সত্য ফেসালা করে দাও রব্বনা রহমান আর আমাদের প্রতিপালক দয়াবান আল্লাহ আলমুস্তান যার কাছে সাহায্য তলব করা হয় আলামা তসেফুন যা তোমরা বলে থাকো মন গড়া কথা সেসব ক্ষেত্রে নবী কারিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে মানুষ আল্লাহ সম্পর্কে আল্লাহ পাকের দেন সম্পর্কে আল্লাহ পাকের রাসুল সম্পর্কে এক কথাই দিনের ব্যাপারি। যদি মন গড়া কথা বলে যেমন কাফের মুশ্রিকরা বলতো নবী করিমসাল্লাহিসাল্লামের সামনে এই অন্য অন্য জাতি যে বিভ্রান্ত হয়েছে আল্লাপকে সানে আল্লাহ পাক সম্পর্কে সঠিক আকিদার ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ সাহায্য সাহায্যদাতা যে তাদের অনিষ্ট থেকেই আল্লাপাক রক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই সুর আর তফসির শেষ হতে যাচ্ছে এতে বেশ কিছু বিষয় আমন উল্লেখ করেছেন যেগুলি সংক্ষেপে বলে দিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক থেকে যায় আর কোরআনে কারিমের তফসিরের এত প্রস্ত দিগন্ত রয়েছে যে বলে শেষ করা যাবে না আর যতবার আপনি পড়বেন গভীরভাবে তত নতুন দিগন্ত যেমন আপনার সামনে ভেসে উঠবে এতে একটি বিষয় রয়েছে যে রসুল্লা সাল্লাম এ কথা জানেন না যে কখন কী আম হবে এটা হচ্ছে গায়েব অদৃশ্য এখান থেকে স্পষ্ট হয় যে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম সৃষ্টির সেরা সমস্ত রসুলগণের সেরোমণি তারপরেও তার কাছে গায়েবের চাবি ছিল না যে কোন সময় জেনে নেব তাকে আল্লাহ যতটা জানিয়েছেন ততটাই তিনি জানতেন এটাই হচ্ছে আহলসন্নাত জামাতের আকিদা আর যদি কেউ বলে রসুল গায়েব জানতেন তাহলে এটা হচ্ছে সিরকি আকিদা আল্লাহর জ্ঞানে রসুলকে শরীর সাব্যস্ত করল আমরা আল্লাহ পাকের সাদ করছেন হজ এই সুরার নাম সুরায় হজ এই জন্য যে এই সুরাই আল্লাহ পাক রবুল আলমিন হজের কথা বর্ণনা করেছেন হজের ঘোষণা আল্লাহ পাক করিয়েছেন ইব্রাহিম আলহিসাল্লামকে দিয়ে আর এই সুরা মক্কায় নাজেল হয়েছে না মোদিনায় নাজেল হয়েছে এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে এক দল বলছেন যে মক্কায় আরেক দল বলছেন মোদিনায় নাজেল হয়েছে আর দল সমন্বয় করে বলছেন যে কিছু অংশ মক্কায় কিছু অংশ মোদিনার জীবনে নাজেল হয়েছে এই সুরায় বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে শুরু হয়েছে এই সুরা কেয়ামতের কথা দিয়ে কেয়ামতের কথা আলোচনা করা হচ্ছে এটা লক্ষণ হচ্ছে মক্কি সুরার মক্কিসুরার অধিকাংশ আয়াতের সম্পর্ক আকিদা বিশ্বাসের সাথে আল্লাহর তৌহিদ সাথে রেসালাতের সাথে আখেরাতের সাথে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 मौलिक नीतिमाल जारमे दिन विधान बोझा सहज हो जाए इनिया शिक्षा कधारण उदाहरण कल रसटा पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल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 So if Jesus Christ peace be upon him bad for three days, who control the world? That means he even got bad. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah. to be wrong. Look, Dr. Jakirat Shange Aalap Kori. Every day, every night, every night, every night, every night, every Peace TV, Bangladesh. But don't even Allah, you are the only আদেশ দাও অনুম অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ কাল রাত্রে দশটায় বাংলাদেশে সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফখরবুল আলম সমস্ত প্রশংসা সলাত এবং সালাম নাজিরফি নবী সালামের ওপর আমরা তফসির শুরু করবো সুরাই হজ থেকে আল্লাহ পাকের সাদ করছেন হচ্ছে সুরাত হজ এই সুরার নাম সুরায় হজ এই জন্য যে এই সুরাই আল্লাহ পাকুল আলমিন হজের কথা বর্ণনা করেছেন হজের ঘোষণা আল্লাহ পাক করিয়েছেন ইব্রাহিম আলহিসাল্লামকে দিয়ে আর এই মক্কায় নাজেল হয়েছে না মদিনায় নাজেল হয়েছে এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে এক দল বলছেন যে মক্কায় আরেক দল বলছেন মদিনা নাজেল হয়েছে আর একদল সমন্বয় করে বলছেন যে কিছু অংশ মক্কায় কিছু অংশ মদিনার জীবনে নাজেল হয়েছে এই সুরায় বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে শুরু হয়েছে এই সুরা কেয়ামতের কথা দিয়ে কেয়ামতের কথা আলোচনা করা হচ্ছে এটা লক্ষণ হচ্ছে মক্কিসুরার মক্কিসুরার অধিকাংশ আয়াতের সম্পর্ক আকিদা বিশ্বাসের সাথে আল্লাহর তৌহিদ দের সাথে রেসালাতের সাথে আখেরাতের সাথে তো আল্লাহ ফাকরুল আলমিন এর সাথ করছেন মানব সকল ইম তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর অর্থাৎ পালন কর্তার এমন কোনো কাজ করিও না যাতে অসন্তুষ্টির কারণ হয় তা কোয়ার অর্থ হচ্ছে বেঁচে থাকা শাব্দিক অর্থ তাহলে বেঁচে থাকার অর্থ এতে পাওয়া যাচ্ছে যেই ব্যক্তি পাপ থেকে বেঁচে থাকলো সেই ব্যক্তি আল্লাহকে ভয় করলো আর এই ক্ষেত্রেই মানুষ সাকসেসফুল হবে যদি আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন যার সামনে জবাবদেহী করতে হবে প্রত্যেক মানুষকে তার ভয়ে গোনা থেকে বেঁচে থাকে এটা হচ্ছে আসল সজ্জীবন পক্ষান্তরে এক লোকের আছে যারা মানে নিজের চরিত্রগত দিক থেকে ভালো মানুষ তেমন সমাজবিরোধী কাজ করে না অন্যায় কাজ করে না পাপ বাহ্যিক দেখা যায় না যেগুলিকে সমাজের লোকেরা পাপ মনে করে সবগুলিকেও তার পাপ মনে করে নামাজ ছাড়াকে পাপ মনে করে না সিরিপ করাকে তো অনেকে পাপ মনে করে না কিন্তু চুরি ডাকাতি খুন ধর্ষণ ইত্যাদি এগুলিকে পাপ মুসলিম মনে করে আর যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় পুরাণ একাডিমে বিশ্বাসী নয় তারা অনেকেই করে সমাজবিরোধী কাজগুলিকে পাপ মনে করে পাপ থেকে বাঁচাবার একমাত্র কার্যকরী পথ হচ্ছে আল্লাহর ভয় পক্ষান্তরে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় কিছু পাপ থেকে বেঁচে থাকে তাদের ওই স্বার্থ নেই যে স্বার্থ একজন মমিনে রয়েছে সে বেঁচে থাকে এজন্য যে সে নিজের চরিত্র গঠন করতে চায় দুনিয়ায় যেন লোকেরা ভালো বলে আমার চরিত্রটা যেন ভালো থাকে লোকেদের কাছে মানুষের সামনে যেন আমি লাঞ্চি তপদস্ত না হয় বরং লোকের কাছে আমি শ্রদ্ধার পাত্র থাকি আমার যেন বদনাম না হয় এসব দুনিয়ার গরজ রয়েছে খ্যাতি চায় জনপ্রিয়তা চাই এসব গরজে অথবা আমাকে ভালো কাজ ভালো লাগে মন্দ কাজ মন্দ লাগে তাই আমি ভালো কাজ করি এতটুকু ব্যাস কিন্তু একজন মমিন মুসলিম না এতেই যত ক্ষান্ত না দুনিয়াতে ভালো মানুষে বাঁচতে চায় আর তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর কাছে জবাবদাহি করতে আল্লাহ দেখছেন আল্লাহর ফেরিস্তারা মালাইকা লিখছেন রেকর্ড হচ্ছে এবং জবাবদেহি করতে হবে যদি আমি ফেল করি জাহান্নামে যেতে হবে জান্নাত হারিয়ে ফেলবো আমি সুতরাং আমাকে সময় সবসময় জীবন জীবনযাপন করতে হবে এইভাবে মানুষকে মানুষের মতো তৈরি করে এই দিন ইসলামের আকিদা আল্লাপাকের সাথ করেছেন এজাল সয়ু আজিম নিশ্চয় ক্যামতের যে প্রকম্পন হবে ক্যামতের দিন পৃথিবী কেঁপে উঠবে এটা সৈয়ন আজিম এক ভয়ানক জিনিস হবে এমা তারাও নাহা সেই দিন তুমি এই ক্যামতের দৃশ্য দেখবে বা তোমরা দেখবে তাজহালো কুলল মুর দে প্রত্যেক স্তন্য দানকারী নারী ওই শিশুকে ভুলে যাবে যাকে স্তন্য দান করত নিজের ছেলে দুই মাস চার মাসের ছেলে আর কেয়ামতের দৃশ্য লক্ষণ দেখতে পেয়েছে আর পৃথিবী থাকবে না সব কিছুই শেষ সেই সময় নিজের শিশুকে ভুলে যাবে দুনিয়াতে যতই বড়ো বিপদ আসুক না কেন কখনো নিজের এমন শিশুকে ছোট বাচ্চাকে ভুলে যায় না মা যাকে দুধ পান করাচ্ছে দু চার মাসের বাচ্চা দশ দিনের বাচ্চা কখনো ভুলে যায় না কিন্তু কেয়ামতের এমন ভয়াবহ অবস্থা হবে যে ভুলে যাবে অতাজাও করল যাতে হামলিন হামলাহা আর প্রত্যেক গর্ভধারণকারিনী নিজে গর্ভপাত করে দিবে। অচেতন অবস্থায় গর্ভপাত করে দিবে। যেমন দেখা যায় আজকাল বা শোনা যায় যে অনেক পুরুষ হোক অথবা মহিলা যখন হয় ভিতরে ঢুকে যায় অচেতন অবস্থায় পেশাব পায়খানা হয়ে যায় দুনিয়ার সামান্য ভয়ে যদি এরকম অবস্থা হয় তো কিয়ামতের ভয়ঙ্কর অবস্থায় কি হবে আল্লাহ পাকর বলবেন তার একটা দৃশ্য এখানে উল্লেখ করেছেন ওয়া ওয়াত সুকারা আর মানব সকলকে দেখবে যে তারা মাতাল হয়ে গেছে অমাহমবে শা কিন্তু আসলে তারা প্রকৃত অর্থে মাতাল ছিল না বা মাতাল হবে না মাতাল অবস্থায় নেই কিন্তু মাতালের মতো হয়ে গেছে মাতাল যেমন হস দিশে রাখে না অচেতন অবস্থায় কথা বলে অচেতন অবস্থায় কাজ করে কি করছে কি বলছে তা বুঝে না ওই রকম অবস্থা হবে ওয়ালাহ কিনা আজাব আল্লাহে সদীদ আসলে মাতাল হয়নি তারা কিন্তু পাকের আজাব সেই দিন বড়ই কঠিন হবে যার ফলে অবস্থা হবে মহান আল্লাহ এরশাদ করেছেন অমিন আনাসকুল্লা মানুষকে আল্লাহ পাক রবুল্লা আলমিন ভাগ করেছেন এক দল মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে না জেনে বাক বিতন্ডা করে তর্কে জড়িয়ে যায় আল্লাহর অস্তিত্ব সম্পর্কে হোক আর আল্লাপাকের তৌহিদ একত্র সম্পর্কে হোক আল্লাহ পাক রাব্বুল্লা আলমিনের অবস্থান সম্পর্কে হোক আল্লাহ ফাক রব্বিনের সম্পর্কে হোক বা আল্লাহর দিন সম্পর্কে হোক না জেনে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এটা ভালো কাজ নয় অনেক সময় কুহুরি কথা বলে ফেলে যেমন আল্লাহ কোথায় জিজ্ঞেস করলে বাংলা ভাষীদের অধিকাংশই এমন ভুল পথে আছে যে তারা বলে আল্লাহ সর্বোতর বিরাজমান আল্লাহ যে আরেস আজিমে আছেন এ কথার হদিস নেই তাদের কাছে বিনা জানাই কোরআন সন্না জানল না আর তারা আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে ওয়াত্তাবেকুল্লাহ শেতানি মারিদ এবং প্রত্যেকে বিতাড়িত শেতানের অনুসরণ করে যারা না জেনে দিন সম্পর্কে কথা বলে ইসলাম সম্পর্কে কথা বলে আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে কথা বলে তারা বিতাড়িত শৈতানের অনুসারী কতিবা আলী আন্নাহ আল্লাহ লিখে দেওয়া হয়েছে এই শয়তান সম্পর্কে যে আন্নাহু মান্তাল্লাহ যেই ব্যক্তি যেই মানুষ এই শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবে শয়তানের কথা শুনবে শয়তানের প্রচনা অশা কুমন্ত্র নাই যা মনে লাগছে তাই করছে আল্লাহর দিন রয়েছে আল্লাপাকি কিতাব রয়েছে কোরআন সন্না জীবন জীবনযাপন করতে হবে এসবের কোনো পরোয়া নেই জেনে রাখো যে এই শয়তান তাকে পথভ্রষ্ট করে দেয় ওয়াহদিহেলা আজাব সাইর এবং জ্বলন্ত আগুনের আজাবের দিকে রাস্তা দেখায় এই শয়তান এখানে আমরা আপনাদেরকে অল্প সময় দেব প্রশ্ন করার জন্য যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন যে প্রশ্ন করবেন হাত উঠাবেন আর এমন প্রশ্ন করবেন যাতে ফায়দা রয়েছে বলেছেন যে जा जाना नहीं, जेने तो जिज्ञासाओ এই জিজ্ঞাসা কি বিষয় সম্পর্কে ধর্মীয় বিষয় দিনের বিষয়ে নাকি দিন দুনিয়া দুটোই তাতে সামিল রয়েছে প্রথম কথা একজন মানুষকে প্রথম তার বুনিয়াদী শিক্ষা অর্থাৎ সত্য দিন দিন ইসলামের জ্ঞান অর্জন করতে হবে এটাই প্রথম বলা হয়েছে আর তারপরে এই আয়াতের ব্যাপকতা অর্থের যে ব্যাপকতা রয়েছে তাতে দুনিয়ার যেগুলি উপকারী জ্ঞান সেই সম্পর্কেও যদি জানেন না জিজ্ঞাসা করেন নেন শিখে নেন টেকনোলজি সম্পর্কে হোক আর অন্য কিছুই হোক অন্য বিদ্যা হোক মেডিকেল সায়েন্স হোক অন্য কিছু হোক আপনি না জানা থাকলে জিজ্ঞেস করেন প্রশ্ন ভাইয়ের আরেকটি ছিল যে দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে তাহলে কি কোনো অমুসলিম শিক্ষকের কাছে শিক্ষা নিতে পারবো হ্যাঁ অমুসলিমের কাছে শিক্ষা নিতে পারবেন যদি মুসলিমদের মধ্যে ওইরকম যোগ্য শিক্ষক না থাকে একটি কথা দুই নম্বর কথা যে যাতে করে দুনিয়ার শিক্ষার মাধ্যমে আপনার মগজে বিষ না ঢুকিয়ে দেয় দিয়ে তারপরে আপনাকে বিভ্রান্ত না করে যেমন পাশ্চাত্য সভ্যতায় এইরকম চেষ্টা করা হয় তো এই বিষয়গুলি যাতে খেয়াল থাকে সে দুনিয়া শিখাচ্ছে দুনিয়ায় শুধু শেখাবে আর এসে বলবে আরে আজকালকার যুগে তুমি ধর্মকর্ম করো আজকালকার যুগে আবার নামাজ আর পর্দা এসব কথা জানো না শিখাবি ভ্রান্তনা করে তাহলে অমুসলিম শিক্ষক কাছে শিখতে কোনো দোষ নেই আল্লাহ ফখরবুল আলম যেন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন নিজেদের سبحانه ربك ربه لزيطان ميسفون وصلاة من المرسلين والحمد لله رب العالمين ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألبش روح حياتي ملعظاء الله دربي يا لسعدي وحنائي يا لفوزي وعالي يا رب السمائي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 জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ডাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর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 সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো সামাদ তিনি এবং কারো নন তৃতীয় হলো লাম ইয়ালিদ পালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম একুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই अपनी जे ईश्वर उपासना करें ताकि सुराई खलास दिए जातेम तत्व गोष्ठीपाथर बेसला मानवता समाधान